যাবো কোন রাস্তায় যাব তখন তোমরা গঙ্গাতির পথ দেখিয়ে দেবে তাই করলো প্রভু ভাবাবে সেখান দিয়ে চলছেন যাচ্ছেন গিয়ে সেখানে যখন পৌঁছেছেন নিত্যানন্দ বহু লোক পাঠিয়ে গিয়েছেন অদ্বৈত কোথায় গিয়ে গিয়ে সিঙ্কির খবর দাও যে আমি প্রভুকে নিয়ে ফিরছি গঙ্গাতির পদে সেখানে অদ্বৈত কোথায় দাঁড়িয়ে রয়েছেন অদ্বৈত কোথায় দাঁড়িয়ে রয়েছেন গৌরঙ্গ বাবা নিত্যানন্দ ছুটছেন সেখানে গিয়ে দেখলেন সামনে অদ্বৈত গোসাই অদ্বৈত গোসাই যখন দণ্ডবাদ করছেন সেই যখন দণ্ডবাদ করছে দুজনে অদ্দত আচার্যকে বলছে তুমি না আচার্য তুমি কি করে জানলে বৃন্দাবন সেখানে বলছেন তখন অদ্বৈত গোসাই বললেন যে তুমি যেখানে থাকো সেটি হলো বৃন্দাবন মোর ভাগ্যে তোমার আজ নবদ এই থামে আজ নবদ্বীপে এইভাবে ব্যাখ্যা করলেন বললেন বলে শান্তিপুরেই গেছিলে শান্তিপুরে গেছিলেন গৌরধাম পুরো শান্তিপুরেই নিয়ে গেছিলেন এবার গঙ্গাস্ত্রী সমস্ত কিছু কাপড় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক বহির্বাস ছাড়া কিছু নেই শান্তিপুরে গিয়ে সেখানে সন্ন্যাস নেওয়ার পরে শান্তিপুরে প্রথম উৎসব হল সেখানে গিয়ে সমস্ত তাদের এবার সুচিমাকে খবর দেওয়ার জন্য নিত্যানন্দবাবু চলে এলেন এবার একজনকে আনা নিষেধ করেছে একজনকে আনা যাবে না সেটা হচ্ছে বিষ্ণুবিহাদেবী তাহলে চিন্তা করো বিষ্ণুবিহা দেবী ক্রন্দন করছেন মাথা ঠুকছেন মাটিতে ক্রন্দন করে বলছেন এই প্রাণনাথকে প্রচুর দিকে থেকে আরম্ভ করে সবার দেখবার অধিকার আছে একমাত্র আমি অভাগিনী আমি দেখতে পাব না তাকে আমার ভাগ্য এরকম সচিমা কথা দিয়ে গেলেন যে আমি কথা দিয়ে আমি তাকে নিয়ে আসবো ফিরিয়ে নিয়ে আসবো আমি আমার নিমাইকে ফেরত নিয়ে আসবো শান্তিপুরের দোলায় করে নিয়ে যাওয়া হল কিন্তু ফেরত কি আনতে পেরেছিলেন ফেরত আনতে পারেন যখন সেখান থেকে এলেন না কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছেন তারপর কিভাবে ধরনের লীলা এই প্রকাশ অদ্ভুত ব্যাপার দেখা গেল বিষ্ণুপ্রিয়া কি করলেন আস্তে আস্তে আস্তে আস্তে কি করলেন অন্তর্মুখী হয়ে যাচ্ছেন অন্তর্ভুক্তি হতে হতে হতে হতে কি হলো রাস্তায় দেখে গেল গৌর বিরহ যন্ত্র নাতে সমস্ত কিছু তিনি আর ছেড়ে দিলেন আহারা আহারাদিও ত্যাগ অন্দরমহলে থাকেন অন্দরমহলে থাকেন যা কিছু শচী মায়ের পরিচর্যা শচী মায়ের পরিচর্যা করেন তিনি শচী মায়ের জন্য তার ভেতরে যে কান্না যে দুঃখ কষ্ট বিখ বিভিন্ন হচ্ছে সচিমা কষ্ট পাবে বলে পাথরের মতো সহ্য করছেন এবং সচিমা কি করতেন মাঝে মাঝে তাকে বিভিন্ন রকম জোর করে করে বিভিন্ন কাপড় আদি পড়াতেন কিন্তু সচিমা পড়ালেও বিষ্ণু দেবী সেই দুঃখ কি আর যায় সেই বিরহ যন্ত্রণাটা থাকে সেই জন্য ধীরে ধীরে দেখা গেল এখানে সচিমাও আস্তে আস্তে শরীর ক্ষীণ হয়ে আসলো আস্তে আস্তে শচীমা বিদায় নিলেন জগৎ থেকে সচিমা বিদায়ের পরে আর কে রইল ঈশান ঠাকুর রইল সচিমা যখন বিদায় গৌরাং মহাপু চলে গেলেন তারপরে সচিমা তো এই জগৎ থেকে বিদায় নিলেন সচিমা বিদায় নেওয়ার পরে তারপর রইল ঘরে থেকে একবার দেখাশোনার জন্য একমাত্র ঈশান ঠাকুর ঈশান ঠাকুরের তার প্রতি সেবা এবং অন্দর মহলে তিনি থাকেন বিষ্ণু বিয়াদেবী অন্দর মহলে থাকেন আর বেরোন না কোনোরকম থাকরমহলেই থাকেন সেখানেই সব কিছু করেন আর গৌর নাম নিতে নিতে এই যে একটা করে তন্ডুল তাল বাচ্ছেন একটা তন্ডুল সব সমস্ত নাম নিতে টানেন আর এই সারা দিনে যা হবে দিন সেই সামান্য সেই তন্ডুল পা করবে তার অর্ধেক কিছু প্রসাদ নেবেন সারাদিনে ওই বাকিয়ার দিক আগে এগিয়ে দেবেন যা কপালে আছে সেসব পাবেন এইভাবে যেমন নামের মহিমা প্রকাশ করেছেন সেটা বলবার মাঝে মাঝেই দেখা যেত মাতা ঠাকুরাণী যখন রন্ধন করে ক্রন্দন করছেন এই এই সব অন্ন ব্যঞ্জন আমার নিমায়ের বড় প্রিয় তখন ওখানে পুরুষোত্তম নামেতে সেখানে বলছেন যে যখনই মা এসব রান্না করে কান্দন করেন যে নিমায় এসব খাওয়ায় এটা আমার ইচ্ছা হয় তখন আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই সেখানে দিয়ে এগুলো ভোজন করি মা সেটাকে মনে করে এটা স্ফূর্তি হল স্ফূর্তি স্বপ্নের মতো মনে করে এগুলো বাস্তব যেহেতু ভগবান মায়াময় নয় সে ভগবানকে যদি স্বপ্নেও কেউ দেখে এটা বিচ্ছে নয় ভগবান মায়ামায় নয়তো যদি কোনো স্বপ্নে বস্তু দেখো তাহলে সেটা কিন্তু দেখা যাক এই যেমন শচীমা গৌরেনমাপ এসে বলছেন যখন এখানে প্রতীতি করবার জন্য বিশ্বাস জন্মবার জন্য গৌর শিখিয়ে দিলেন এখানে শ্রী বলছেন ভক্ত তখন বলছেন আমার মনে হয় যেন অন্য নিমাই খেলো পরক্ষণে আমার মনে হয় কি বা স্বপ্ন পাতেতে পূর্ণ তো থাকবে ভগবান পরিপূর্ণ বস্তু তার হস্ত পূর্ণই রয়েছে আবার অন্য বেড়ে আবার ভগবান ভোগ লাগান গোময় দিয়ে লেপন করে আবার নতুন করে এইভাবে হয় শেষকালে দেখা গেল যে সচিমা সচিমা বিদায় নিলেন বিষ্ণুবিয় দেবীর আমরা যেমন হরিদাসকে দেখেছিলাম হরিদাস ঠাকুরকে এখানে বিষ্ণুবিহা ঠাকুর যে কত বড় আচার্যানিক কাজ করেছিলেন কল্পনা করা যায় কল্পনা করা যায় তার যে আদর্শ গৌরকে তিনি স্বপ্নে দেখতেন কতক্ষ দেখা যাচ্ছে গৌর এসে দর্শন দিচ্ছেন এরকম হতো প্রায় এইভাবে দেখা গেল একদিন গৌরাঙ্গমা তো স্বপ্নাদেশ করছেন যে তোমার সম্মুখে কালকে একজন আসবে আমার অত্যন্ত প্রিয়জন তাকে পূর্ণ কিবা করতে হবে তোমার শ্রীনিবাস আচার্যের কথা বলা হচ্ছে শ্রীনিবাস আচার্যজি অনুমত্বের মতো কন্ন করতে করতে যখন ফিরেছেন নবদ্বীপে নবদ্বীপে এসে গমনাথ তীরে পাগলের মতো রয়েছেন তিনি খবর নিয়েছেন বিষ্ণুবিহাদেবী পৃথিবীর কারোর সঙ্গেই দর্শন দেন না তিনি তাকে কেউ দর্শন করতে পারেন না দর্শন তিনি দেন না তখন তিনি ক্রন্দন করছেন সেখানে আর বংশীবদন আনন্দ প্রভু বংশীবদন ঠাকুর তিনি ছিলেন বংশীবদনকে যেমন নিজের ছেলের মতো পালন করতেন ঠাকুরানী আর যখনই বিষ্ণু জোর করে কন্দন করতেন আকাশ বাতাসণ হচ্ছে তখন বংশীবদন ছোট ছেলে আরো বেশি করে কান্না করতেন মাথা ওর কান্না কান্না বন্ধ করে দিত বংশীবদন এত চতুর ছিলেন ছোট্ট বয়স থেকে যখনই গৌর দীর্ঘ বিষ্ণু বিয়াদেবী পাগলের মতো কন্দন করতেন পাগলিনীর মতো তখনই সঙ্গে সঙ্গে বংশীবদন আরো দ্বিগুণ কন্দন করতেন এমন কন্দন না আকাশ বাতা ফেটে যাচ্ছিল তখন তার খান্না দেখে তার অবস্থা থেকে বিষ্ণু বিয়াদেবীত ছোট ছেলে কিছু দুঃখ কম হতো এইভাবে বংশীবদনকে বংশীবদন মায়ের সেবা করতেন এইভাবে বিষ্ণুবিয়া ঠাকুরাণী সেবা করতেন দিনের পর দিন বংশীবদন ঠাকুরের সঙ্গে দেখা হলো শ্রীমাস আচার্যে শ্রীমাচার্য তো তার পায়ে ধরো আমাকে তোমার দর্শন করাতে হবে কৃপা প্রার্থী করাতে হবে বংশীবদন বললো চলো একবার দেখি চেষ্টা করে তুমি তো কারোর সঙ্গে দর্শন দেন না মা আমার কাউর সঙ্গে দর্শন দেন না এক বংশীবদন ঠাকুর তিনি তার কাছে ঢুকতে পারে আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে কিষান ঠাকুর দুইজন যদি গৌর গিয়ে অধিকার চায় বংশীবদন আনন্দবাবুর চরণ ধরতে হবে এটা প্রমাণ দেখলে শ্রীবাসা যদি তার চরণ ধরলেন আর নাহলে ঈশান ঠাকুর এদের আনুগত্য করলে আমরা গৌর গৃহেতে প্রবেশ অধিকার পাব গৌর গৃহে যাত্রী কথা না যখন এখানে ক্রন্দন করে ঈশান ঠাকুর পরিচয় জিজ্ঞাসা করার আগে বুঝে গেছেন এই হচ্ছে শ্রীনিবাস এই লক্ষণ এই প্রেমের লক্ষণ এই তো হতে পারে না যখন জানলেন শ্রীবাসকে আদর করে নিয়ে এলেন এসে বাইরে দান করিয়ে খুব সন্তর্পণে গোপনে খুব সাবধানে গিয়ে শ্বাস প্রণাম করে মাকে দুঃখের কথা বলছেন মা আজকে একজন এসছে তাকে দেখলে পৃথিবী বিভিন্ন হয় এমন তোর গিরহ যন্ত্রণা ক্রন্দন করছেন গৌরহে তোমাকে তো কৃপা করতে হবে মা একটু তখন মা আস্তে আস্তে বংশী বললেন হ্যাঁ প্রভু স্বপ্নাদেশ করেছেন তোমার কাছে একজনকে পাঠাচ্ছি শ্রীনিবাস তাকে তোমার পূর্ণ কৃপা করতে হবে দেবী রাজি হলেন দেবী রাজি হলেন পৃথিবীর কারোর সঙ্গে রাজি হননি কাউকে দর্শন দেননি রাজি হলেন আস্তে আস্তে থাকে চু নিয়ে যাওয়া হলো সাবধানে নিয়ে গিয়ে সরকারে দণ্ডবোধ করে বন্ধন করছেন শ্রীনিবাস আচার্যজি বিষ্ণুবিহার ঠাকুরাণী আস্তে আস্তে নিজের অন্দরমহল থেকে একটু বাইরে এলেন এসে বাম পায়ের যে প্রধানগুষ্ঠ ধীরে ধীরে পাটা এগিয়ে দিলেন এবং শ্রীনি আচার্যের মাথায় স্পর্শ করলেন জগতবাসী ধন জগতবাসী আন উল্লসিত হয়ে উঠল বা জগতবাসী এই কী বা কোনদিনা যে কিবা বা পেলেন শ্রীবাস আচার্য ধন্য ধন্য করলো সবাই জয় জয়কার হয়ে গেল শ্রীবাসাচার্যের ভাগ্যের সীমা নাই শ্রীবাসের ভাগ্যের সীমা নাই বিষ্ণু বিয়া ঠাকুরের নিশ্চরণ স্পর্শ পেল দেব দুর্লভ ব্রহ্মা শঙ্কর কেউ কল্পনা করতে পারেন না সেই কিভাবে শ্রীবাস আচার্য আজকে আবার শুধু তাই নয় তারপরে সেই দিন যে প্রসাদ ঠাকুরানি পেলেন করে সেই প্রসাদের অর্ধেক উচ্ছিষ্ট শ্রীনিবাসচার্য পেলেন কৃত কৃতার্থ পেলেন দ্বিতীয় কলেব গৌরাঙ্গের যেন দ্বিতীয় কলেব কল্পনা করা যায় না গৌরাঙ্গের দ্বিতীয় কলেব শ্রীনিবাস আচার্য আশ্চর্য কথা প্রেম বিলাস শুরু করলেন এবার শ্রীবা আচার্য প্রচার আমাদের এই বিষ্ণুপ্রিয়া ঠাকুরানন্দ শক্তি জান্নবা ঠাকুরাণীর আসতেন দেখা হতো মাঝে মাঝে দেখা করতে হতো আর অদ্বৈত শক্তি সীতা ঠাকুরানীরও আসতেন দেখা করতেন তাদের সঙ্গে হতো আর বাইদের কাউর সঙ্গে আর যখন দেবী আস্তে আস্তে ঙ্গা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর তার সঙ্গেই তার অন্তরঙ্গ কথা বলতেন মাঝে মাঝে দুঃখের কথা আর বাইরে কেউ জানতে পারতো ছিলেন ছোটবেলাকার সখী ছোটবেলায় যখন তিনি ছিলেন পূর্বাশ্রমে তখন থেকে তার সঙ্গে বান্ধবী ছিলেন কল্পনা তার সঙ্গে সব এই দুজনের সঙ্গে চলত অন্তরঙ্গ দু একজন ছিলেন সখী তাদের সঙ্গে ধীরে ধীরে এইভাবে হলো। তারপরে স্বপ্নাদেশ পেলেন চৈতন্য মহাপৌ স্বপ্নাদেশ করছেন বংশীবাদানন্দ বউ স্বপ্ন দেখলেন চৈতন্য মহাপ্রভু এই সন্ন্যাস নেওয়ার পরে স্বপ্নাদেশ করলেন সেখানে যে যে নিম্ব আছে যার তলায় আমাকে মা দুগ্ধ পান করাত থেকে আমার এক বিগ্রহ তুমি প্রকট করো বিষ্ণুবিহা ঠাকুরানী এবং বংশীবদন দুজনেই দেখে দুজনে একে অপরকে বলতে বলতে বলি দুজনেই দেখেছেন বংশীবদানন্দ তৎপর হলেন সেই বৃক্ষ থেকে এক বড় শিল্পীর কাছে হাতে ধরে বললেন আপনাকে প্রকট সে বললেন আমার কম্য হয়। যদি গৌর কৃপা করেন তাহলে তিনি আমার কাছে প্রকট হবেন আমি প্রকট করতে পারবো না তথাপি সেই বৃক্ষ নিয়ে তিনি শরণাগত হয়ে কাতর কাতরভাবে প্রার্থনা করলেন এবং তারপর সেই হাত দিলেন তিনি সেই মূর্তি গঠনকল্পে সব প্রকার বস্তুকে কেউ প্রকাশ করতে পারে না ধীরে ধীরে করতে করতে দেখে সেই শিল্পীর হাতে মূর্তি প্রকাশ হলেন এমন মূর্তি জগৎবাসী যা দেখে অবাক হয়ে যায় এই গৌর মূর্তি বিষ্ণুপ্রিয়ার প্রাণাত নিমন্তন্ন করলেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানি সেই বিগ্রহকে নিয়ে গিয়ে রাখলেন এবং স্থাপন করলেন সবকিছু করলেন অপূর্ব সেসব বিলা বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ তিনি প্রাণনাথকে যেন মনে হচ্ছে বিগ্রহ যখন দেখছেন সম্পূর্ণ জায়গায় রয়েছে বিগ্রহ বুঝতে পারছেন না তিনি রূপে প্রকট দেখে নাম বিগ্রহ স্বরূপ ভেদ নাই তিন চিদানন্দরূপ এটা প্রমাণ করলেন গৌরাঙ্গ মহাপুর আর মাকেও বলেছিলেন শীঘ্রই আমার বিগ্রহ রূপে নাম রূপে পারবে উদয় হবে তাই তিনি প্রতিজ্ঞা রক্ষা করলেন অপূর্ব ব্যাপার অপূর্ব ব্যাপার হলো বিষ্ণু দেবী সেই বিগ্রহ প্রকাশ করলেন প্রকাশ করার পরে সেই সেবা চলতে থাকলো এবং বিষ্ণুবিয়া দেবীর যে পূর্বাশ্রমে যে ভাই ছিল তার কাছে সেবা নিজের ভাই নয় এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর যে কাকা অর্থাৎ সনাতন মিশ্রের যে ভাই আর তার ভাইয়ের যে পত্নী ছিল পত্নী বেঁচে ছিলেন কিন্তু ভাই ছোট বয়সে চলে গেছে তার নাম বোধ হয় মাধব তাই না মাধবানন্দ এই তার কাছে সেবা অধিকার এবার সেবা করবার দায়িত্ব দিলেন ধীরে সেবা প্রকাশ হলো সেই বিগ্রহ এখনো দেখতে পারো বিষ্ণুবিদাপ রয়েছে নবদ্বীপে নবদ্বীপে রয়েছে গঙ্গা যেহেতু এপার ওপার হয়ে গেছে আগে সব এপারে ছিল ওই যে যাকে তোমরা বৃদ্ধ শিব বলো যে বলো বৃদ্ধ শিবালয় এগুলো সব এবারে ছিল এখন তারপর কালো দিকে গঙ্গা লন্ডবন্ড হওয়ায় তারপরে যেরা পোড়ামা বলো এখন সব লন্ডবন্ড কে চিন্তা করতে পারে না গঙ্গা নাদি শাখা একদিকে গেছে বক্তিবন্দনাথ ঠাকুর অনেক বিচার করে অনেক বিচার করে বিশ্লেষণ করে পুরানো সব ম্যাপ ঘুচে অন্য অন্য রাজাদের রাজাদের সব বিশ্লেষণ করে বার করেছেন সেখানে দেখিয়েছেন যে কীভাবে এপার ওপার হয়ে গেছে সব যাই হোক এখন ওখানে রয়েছেন বিষ্ণুবিদা দেবী ধীরে ধীরে প্রণ্ডনার্থী যখন দেখেন তখন দেখলে মনে হয় সাক্ষাৎ তিনি রয়েছেন অর্চন করেন রোজ রোজ অর্চন করেন তিনি গিয়ে ঢোকে পুষ্প দেন মেন অর্চন মাধবান মাধবানন্দ করে ভাই কিন্তু তিনি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ঢোকেন এবং দেখে যখন ঢোকেন তখন বিগ্রহের সঙ্গে তার যে একাত্মতা হয়ে যায় মনে যে সাক্ষাৎ বিগ্রহের কথা বলছেন প্রাণনাথের সঙ্গে মনে সাক্ষাৎ দেখা হয়েছে কথা বলছেন একতা হল কি বিষ্ণুবিয়াদেবী করলেন কি একদিন কি করলেন সমস্ত ভক্তগান সমবিহারে রয়েছেন ভোরবেলা সকালে আরতি হয়েছে আরতি কীর্তন হয়েছে আরতি কীর্তন হয়ে গেছে আরতি কীর্তন হওয়ার পরেতে মাধবানন্দকে কিছু ইঙ্গিত করলেন ইিত করার সঙ্গে সঙ্গে সব ভক্তগণ বাইরে সংকীর্তন করছেন বিষ্ণু বিয়াদে মন্দিরের ভেতর ঢুকলেন কেউ জানে না কি জন্য ঢুকলেন মন্দিরের ভেতর ঢুকলেন এবং দরজা বন্ধ করে দিলেন দরজার খোলা না সবাই ভাবে ভেতরে কি করছেন কে জানে দরজা বন্ধ বাইরে সংকীর্তন চলছে বিষ্ণু কি করলেন সেই প্রাণনাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন প্রাণনাথের বিদ্রোহে বিলীন হয়ে গেলেন দরজা খোলা হলো দেখে গেল বিষ্ণু করোনার দরকার তা যদি না হয় আমাদের কাণ্ডজ্ঞান হবে না যে কি যন্ত্রণা ভক্ষত্ব হয়েছিল বিষ্ণু কি বিরহ যন্তনা তিনি অনুভব করেছিলেন এই বিপড় ভাব এইটাই কিন্তু ভজনে। সাধন করে বিপ্লম্ব না হলে দর্শন হলে দেখা হলে যে আনন্দ সেটা পুষ্টি হয় না ভগবান ইচ্ছে করে নিজেকে অন্তরালে রেখে এগুলো সব বিপ্লম্ব যন্ত্রণায় ভক্তদেরকে ফেলেন আর বিপ্লব্য যন্ত্রণায় যখন ভক্তগণ নাম করতে করতে ভগবানকে মনের মধ্যে স্মরণে আনে তখন সেটা প্রত্যক্ষ দর্শনের থেকে কম কিছু নয় একটা বই লেখা হয়েছিল ভগবত সাক্ষাৎকার ভগবত সাক্ষাৎকার সেই বইটা নিয়ে নেবে চৈতন্য গরিয়া মঠে পাওয়া যায় সেখানে সব উত্তর পাব সবই বিশ্লেষণ করে লেখা হয়েছে। হয়েছিল তুজ্জাশ্বমী মহারাজের নামে বার করা হয়েছিল তার আদেশে পড়তে হয়েছিল সব সন্দর্ভের সব বিচার আছে সেখানে প্রত্যক্ষ দর্শন পরক্ষ দর্শন এই সব সব উত্তর পেয়ে যাবে অপূর্ব যখন ভগবান স্ফূর্তিপ্রাপ্ত হয় নাম করতে করতে এটা প্রত্যক্ষ দর্শনের থেকে কম কিছু নয় নাম এবং নামই তো অভিন্ন তুমি যদি সন্দেহ হয় তাহলে নাম করতে করতে স্ফূর্তি এইটা বোধ হয় সাক্ষা দেশে আমার কাছে দাঁড়ালো এর থেকে কম কিছু আছে তা নয় তা নয় ধুব মহারাজ যখন সেই নাম করছেন মধু মধুবনেতে ভগবান কিন্তু চলে আসছেন সামনে তথাপি ধ্রুব মহারাজের ধ্যান ভাঙছে না ভেতরে ভেতরে কিন্তু সবাই ভগবানকে দেখে যাচ্ছে দেখেন কি না ভগবান কী করলেন এগুলো কার্তিক মাসে আলোচনা করা হয়েছে ধুব মহারাজকে দেখেন যে ওর তো স্মরণ রয়েছে ভগবানের স্মরণ আমার মূর্তি ভেতর ভেতর দেখতে পাচ্ছে ওই জন্য বাইরে থাকাচ্ছে না তখন ভগবান কি করলেন বাইরে এসে দাঁড়িয়েছেন এবং ইচ্ছে করে ভগবান কি করলেন তার অন্তর থেকে যে বাইরে দাঁড়িয়ে দিয়েছে কিছু বলতে পারছেন না বাচ্চা ছেলে কিছু স্ফূর্তিবাদে কাঁপছেন তখন ভগবান কি করলেন দিব্য শঙ্খ সেই যে পঞ্চজনী শঙ্খ সেটা তার গালেতে যেরকম স্পর্শ করে দিলেন যে গালেতে স্পর্শ করে দিলেন সঙ্গে সঙ্গে এবার ধুব মহারাজ ভজন করতে করতে ভগবানের যে প্রত্যক্ষ দর্শন এবং পরক্ষ দর্শন বা অন্তরে যে দর্শনগুলো হয় এগুলো কম কোথাও নয় ভগবান নাম এবং অভিন্ন এবং এর মধ্যে কিছু বিচার আমাদের এখানে করা উচিত সেটা হল এই যে যখন গৌরাং মহাপ্রভু পুরুষোত্তম ধামেতে সন্ন্যাস লীলা করছেন ভগবান যখন লীলা সম্বরণ করেছেন তারপরে কিন্তু বিষ্ণু ভেয়া দেবী লীলা সম্বরণ করেছেন বোঝা গেল কথাটা ভগবান যখন অঙ্কর্ধ করেছেন সন্ন্যাস লীলা করছিলেন পুরুষোত্তম ধামে সেই লীলা সংবরণ করার খবর যখন আসে তারপরে কিন্তু এই খবর ছড়িয়ে পড়েছিল বিচার বৈশিষ্ট্য যে চৈতন্য মহাপু সারা জীবনেতে কোনোদিন ভুল ক্রমেও স্ত্রী সম্বাসন করেন না আমরা কালকে আলোচনা প্রসঙ্গে বলছিলাম অনেক কথা গুরুত্বপূর্ণ কথা স্ত্রী সম্ভাষণ ব্যাপারটা সবার বোধগম্য হয় না কোনটা স্ত্রী সম্বাসন হলো হলো না এটা অনুভবের বিষয় হয় না ছোট স্ত্রী জন্য তাকে ত্যাগ করেছিলেন বাইরের দৃষ্টিতে কিন্তু অন্তর্দৃষ্টিতে আবার তাকে কিন্তু সেই গন্ধর্ব রূপে তাকে গ্রহণও করেছে কথা কালকে আলোচনা করা হয়েছিল এখন সব ভক্তগণ সাবধান হয়ে গেলেন স্ত্রী সম্ভাষণের যে বাহ্য একটা আকা যে আমাদের যে কনসেপশন ধারণা এটা অনেক সময় ভ্রান্ত ধারণা হয় কিরকম এটা আলোচনা করা দরকার যেমন ধরো আমাদের রায় রামানন্দ প্রভু যখন অন্তরালে থেকে গোপনেতে দুই দেবদাসীকে বিভিন্ন নৃত্য গীত কলা শিক্ষা দিচ্ছেন মহাপুকে বলেছিলেন প্রভু জানি না তুমি যদি শুনতে যাও আমি তার কাছে শুনি তুমিও সেখানে যাও কিন্তু প্রদন্য মসজি যখন প্রথম দিন প্রেস ছিলেন সেবকের মুখে শুনলেন এইরকম সেবা করছেন অন্তর মহলে কিন্তু মাথায় বাস করল এই কি কথা ফেরত চলে এলেন অন্তত জানেন যখন দেখা হয়েছিল বললেন যে কি গো শুনলে হরিকথা বললো না শোনা ইয়ে মানে ইয়ে শোনা হয়নি বলে যাও এখনো বলছি যাও গেলেন তিনি সেখানে গিয়ে যখন হরিকথা শুনলেন তারপর চৈতন্য মহাপ্রভু পরবর্তী সময় তার মহিমা বলেছিলেন এক রায় রামানন্দের এরকম অধিকার আছে এক রায় রামানন্দ হয় ওই অধিকার আমি যে সন্ন্যাসী আপনাকে বিরক্ত করি মানি হ্যাঁ স্ত্রী নাম যদি শুনি তবহি বিকার পায় মোর তনুমন স্ত্রী স্ত্রী দর্শনে রহে ওইছে গঞ্জন চৈতন্য মহাপ্রভু বলেছে আমি যে সন্ন্যাসী নিজেকে বিরক্ত করি মানি স্ত্রী নাম যবই শুনি তবহি বিকার পায় মোর তনুমন স্ত্রী দর্শনে স্থির রহে ওইছে গঞ্জন এইগুলো মহাপুরুষ শিক্ষা দিয়েছেন জগৎবাস্ত অপূর্ব সব কিছু আলোচনা হয়েছিল এখন রায়মহাশয়ের এই যে দেবদাসীগণকে শিক্ষাদানের প্রসঙ্গ এটা যদি আপনাদের মধ্যে কেউ জেনে নেন এটা স্ত্রী সম্ভাষণ হয়েছে তাহলে সেটা সর্বনাশ হয়ে যাবে কি আশ্চর্য তাদেরকে সমস্ত কিছু সেবা করছেন এরা কি বুদ্ধিতে না না নিজেকে দাসী বুদ্ধিতে করছেন রাধারানীর যেমন সেবা করেন সেই বুদ্ধিতে তাদের করছেন জগন্নাথের সেবার জন্য কিন্তু লোকে এসব জানতে পারছে না লোকে ওই জন্য প্রভুপাত জানিয়েছেন যে অজ্ঞ লোকের রায় এই যে এই যে সেবার বৈশিষ্ট্য এটা বুঝতে না পেরে কেউ যদি রায় রামানন্দের গায়েতে কিছু কাদা চায় বদনাম দিতে চায় সেখানে চৈতন্য মহাপ্রভুর কথাও বল বলতে গিয়ে এখানে বলছেন চৈতন্য মহাপ্রু যেভাবে রায় রামানন্দকে দেখেছিলেন কিরকম তার সঙ্গে বলেছিলেন সে সেই পরিপ্রেক্ষিতে বহুবার বলছেন যে এই রায় মহাশয়ের ব্যাপারে অজ্ঞ লোকের যে জনগণের যে ভ্রান্ত ধারণা এই অজ্ঞ জনসাধারণের ভ্রান্ত ধারণাকে গণমতের দ্বারা আমরা পুষ্ট করব না বুঝা গেল কিছু কিছু জনগণ জানেন তারা হোক এক হলো এসে গণমত খুঁজে জানেন গণমতী করল করে একটা টিম হল কথাগুলোর ভাষা বুঝলাম যে অজ্ঞ ধারণা ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণাকে অজ্ঞলোকের গণম গণমতের দ্বারা আমরা পুষ্ট করব না আমরা কখনোই মানবো না রায় রামানন্দ নিপাত এই কথারা কখনোই বলবো না স্ত্রী সম্ভাষণ হল না অথচ দেখো ছোট হরিদাস মাধবী দেবীর কাছে খালি একমান সূক্ষ্ম তন্ডুল চাল ভিক্ষা করে এনেছিলেন তন্ডুল তাতে তন্তঞ্জী মহাপ্রভু তাকে শাস্তি দিলেন এগুলো বিচার বড় অদ্ভুত বিচার এগুলো এই অজ্ঞ বুদ্ধিতে সাধারণ বুদ্ধিতে বোধগম্য হয় না স্ত্রী সম্ভাষণ কাকে বলে আমরা কালকেও বলেছিলাম ভেতরের যে ভোগ্য ধারণা ভোগ্য বাসনা নিয়ে যে বাইরের কোনো ব্যক্তি বা বস্তুতেই যে দর্শন আরোপ করা হয় বোঝা গেল দ্রষ্টা অভিমানে বোঝা গেল দ্রষ্টা অভিমানে দ্রষ্টা অভিমানে ভোক্তা অভিমানে কেউ যদি কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ভোগ্য ধারণা নিয়ে যদি দেশ করবে সেটাকে বলে যশীর সঙ্গ সেটাকে বলে ভোগ্য ধারণা ছেলে যদি কোনো স্ত্রী ব্যক্তি পুরুষের ওপর ধারণা করে পুরুষাকার দর্শন করে তাতেও তার যশীর সঙ্গ হয়ে গেল স্ত্রী যশীর সঙ্গ করছে পুরুষ যশীর সঙ্গ করছে যোষিত কথা তার মানে গৌরিয়া মাঠে একমাত্র ভালো করে ব্যাখ্যা করতে পারেন এই জন্য কামিনী যশিত কাঞ্চন যোশী প্রতিষ্ঠা যোশিত প্রতিষ্ঠা যশিত না প্রতিষ্ঠার পেছনে দৌড়াচ্ছে উনি মেয়েছেন দেখায় না কিন্তু রঘুন্নাথ দাসাগাল দিয়েছে রঘুন্দ দাসের বলেছেন না প্রতিষ্ঠা আসা সপচ রমণী এমনি রমণী নয় প্রতিষ্ঠা আসা সপচ রমণী তোমার হৃদয় নাচছে তারা তোমার স্ত্রীর কৃষ্ণ সুখের ব্যাপারটা কৃষ্ণ ভক্তি কথম অভ্যুদয় হবে কি করে অভ্যুদয় হবে হতে পারে না কখনো এইজন্য এটা বড় কঠিন অনেকেই ভজন করার অভিনয় করে অনেক বড় বড় আচার্যের ভূমিকায় দেখা যাচ্ছে তাদের মধ্যে আমাদের ছিল ভক্তিবল্লভ তীর্থ গোষ্ঠী মহারাজের মতো আচার্য সুদূর কিন্তু কাজ করে দিচ্ছে লোককে জগৎবাসী মুখ্য বাজে ওই বোধ আচার্য জানতে পারছে না ভাষণ দেওয়াটা আচার্যের কাজ না আর ভাষণ দেওয়া ভক্তি ভজনের কথা বলা তো আছেই কিন্তু ভাষণ দেওয়াটা আমার ভজন নয় অনেকে ভেবে নিল ভাষণ দেওয়াটাই ভজন ভাষণ দেয়াটা ভজন নয় ভাষণ দিলে পরে স্পর্ধা বৃদ্ধি পাবে তোমার অধ্যত্ব বৃদ্ধি পাবে ওই জন্য গুরুপ্রদ্য বলেছেন কোনোদিন বাবা ভাষণ দিও না এমন আমি ওই ভাষণ দিই আপনাদের চরণের রেণু নিয়ে আপনাদের আদেশে কিছু হরিকতা আলোচনার চেষ্টা করি তাও সৌথ পন্থায় যা গুরুবর্গতে থেকে শুনেছি আমার নিজস্ব কিছু নাই ওই জন্য গুরুবর্গ আদেশ করে দিয়েছেন সন্তবোশ্বী মহারাজের চিঠি তোমাকে দেখিয়েছি আদেশ করেছেন বা ভাষণ হরিকতা যখন বলো তীব্র হরিকতা যদি তোমাকে সেখান থেকে চলে যেতে পারে চলে যা তিনি এই কথা বলেছেন আজ থেকে 10 বারো বছর আগে বলেছেন তুমি তুমি এই কথা যেরম তুমি বলো এরম ভাবে বলবে তাকে বল এখান থেকে চলে যান চলে যা কথা আমি না লেখাও বদলাম না কথা আমার প্রাণ নাশের সুযোগ এলো আমাকে যদি বল আপনাকে মেরে ফেলব মেরে ফেল তথা আমি পরিবর্তন করবো তাহলে কথা আমার না কুরুবর্গের দায়িত্বটা তাদের দায়িত্বটা তাদের এখানে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গম্ভীরাতে লীলাশ করছেন ঠিক সেই সময়তে একটা ঘটনা ঘটলো সেই ঘটনাগুলো বিচার বিশ্লেষণ করলে বিষ্ণুবিধা দেবের পূর্ণ কিপা না পালে এই সবগুলো বোঝা যাবে না বিষ্ণুবিধা দেবের লীলা এখনো বৈশিষ্ট্য কিছু বলবার আছে কিছু বিশেষ এখানে দেখো চৈতন্য মহাপ্রভু যখন গম্ভীরাতে লীলা করছেন গম্ভীরার অন্তঃকরণে সেইখানেতে একদিন প্রায় দেখা যেত একদিন দামোদর পণ্ডিত তাকে শাসন করলেন দামোদর পণ্ডিত তাকে শাসন করলে